বারা রদিল্লাহ তু আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন সর্বাগ্রে আমাদের মধ্যে মদিনায় আসলেন মোসাব ইবনু উমের এবং ইবনু উমু মাকতুম তারা লোকদের কুরআন পড়াতেন। তারপর আসলেন বেলাল সাদ ও আম্মার ইবনু ইয়াসির রদিল্লাহ তু আল্লাহ তারপর উমর ইবনু খাত্তাবাব রদিল্লাহু তু আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লামের বিশজন সাহাবী সহ মদিনায় আসলেন তারপর নবী সাল্লাহ আলাইস্লাম আগমন করলেন তার আগমনে মদিনাবাসী যতখানি আনন্দিত হয়েছিল ততখানি আনন্দিত হতে কখনও দেখিনি এমনকি দাসীগণ বলছিল নাবী সাল্লাহ আলসালাম শুভাগমন করেছেন বারাহ আদি ইহু বলেন তার আগমনের পূর্বেই মুফৎসালের কয়েকটি সুরাসহ আমি সাব্বি আসমি রব্বিকাল আলা সুরা পর্যন্ত পড়ে ফেলেছিলাম